उदी <laughs> আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রের সাথে রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লামের দাওয়াত এবং তাদের কাছে প্রতিরক্ষা চাওয়ার বিষয়ে দুটি গোত্রের কথা আমরা আলোচনা করেছি বনকিন্দা এবং বনো আমের এবং সাসা যারা আল্লাহ রসুল সাল্লু আলিউসাল্লামকে প্রোটেকশন দিতে রাজি হয়েছিলো সত্যি কিন্তু সেটা ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের আশায় তারা স্বপ্ন দেখছিল আল্লাহ রসুল সাল্লু আলিহামের নেতৃত্ব গুণ এবং ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে একদিন তারা সমগ্র আরবের রাজা হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহাম তাদেরকে ক্ষমতা লাভের কোনো আশ্বাসই দেননি যদিও বা সে মুহুর্তে তার নিরাপত্তার খুব প্রয়োজন ছিল কিন্তু দিন ইসলামের জন্য তিনি কোনো প্রকার কম্প্রোমাইজ করেননি অন্যদিকে বনু সাহেবান গোচটি আল্লাহ রসুল সাল্লু আলয়সাল্লামের রিসালাতের ব্যাপারে বেশ ভালোই কনভেন্স ছিল তারা আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজি ছিল তবে তাদের অঙ্গীকার ছিল আংশিক তারা ফুল প্রোটেকশন দেওয়ার সাহস করতে পারেনি কারণ তাদের সাথে পারস্যের চুক্তি ছিল পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করা সাহস যারা ছিল না এবং তাদের অপরাগতার কথা তারা আল্লাহ রসুলকে সরাসরি ভাবে তুলে ধরে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম তাদের এই সরলতার প্রশংসা করলেন এবং বলে দিলেন তিনি এমন কারো সাহায্য চাচ্ছেন যারা তাকে সব দিক থেকে প্রতিরক্ষা করবে যেই দুটো গোত্র নিঃসর্তভাবে আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লামকে সাহায্য করতে ও তাকে প্রতিরক্ষা করতে রাজি হয়েছে তা হচ্ছে বনু আওস এবং বনু হাজরাজ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 নবুয়তের প্রথম দশ বছর আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লামের দাওয়াতের মূল ফোকাস ছিল মক্কা কিন্তু মক্কার বাইরের গোত্রগুলোকেও তিনি বিভিন্ন উপলক্ষে যেমন হজ উমরাহ উকাসের মেলা এইসব উপলক্ষে ইসলামের প্রতি আহ্বান করেছিলেন এভাবে করেই মক্কার বাইরেও কিছু লোক মুসলিম হয় তেমন একজন মানুষ হচ্ছে মদিনার সুয়াইদিন আসামিথ সে ছিল এক বিখ্যাত কবি একবার হজ বা উমরা উপলক্ষ্যে সে মক্কায় আসে এবং হিসাম বর্ণনা করেন তার আগমনের সংবাদ পেয়ে রসুল্লাহ সাল্লু আলহ্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে আল্লাহ ও ইসলামের পথে আহ্বান জানালেন সোয়ায়েদ বলল সম্ভবত আমার কাছে যা আছে আপনার কাছেও তাই থাকবে তখন রসুল্লা সাল্লু আলিয়া তাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে সোয়াইত বলল লুকমানের পাণ্ডিত্যপূর্ণ বাণী সম্বলিত এক্ষণ পুস্তক রসুল্লাহ সাল্লাহু আলি সাল্লাম বললেন তুমি তা আমার কাছে পেশ করো সোয়াই পেশ করলো তখন তিনি বললেন চমৎকার তবে আমার কাছে যা আছে তা এর চাইতেও উত্তম আর তা হচ্ছে কোরআন আল্লাহতালা আমার প্রতি তা নাজিল করেছেন এই কোরআন পথ নির্দেশ ও আলো তিনি তাকে কোরআন তেলাওয়াত করে শুনালেন। এরপর তাকে পুনরায় ইসলামের দাওয়াত দিলেন সোয়াইত কোরআনের সেই বাণী উপেক্ষা করতে পারল না সে মন্তব্য করল এই বাণী সুন্দর বটে এরপর সে রসুল্লা সাল্লা হতে বিদায় নিয়ে মদিনায় নিজ গোত্রের কাছে চলে যায়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 তারা মৃত্যুকালে তাকে বারে বারে লা ইলাহা ইহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এবং তাকে কাল্লে মাতাইবা তাকবীর তাহমিদ ও তসবিহ সুহানাল্লাহ পাঠ করতে শুনেছে এবং সেই অবস্থাতেই তার ইন্তেকাল হয় তিনি যে ইসলাম নিয়েই ইন্তেকাল করেছেন এই ব্যাপারে তারা ছিল নিঃসন্দেহ বস্তুত রসুল্ল সাল্লাহু আলহামের বক্তব্য যখন তিনি শুনেছিলেন তখনই তার অন্তরে ইসলাম বদ্ধমূল হয়ে গিয়েছিল এই দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল সত্যি কিন্তু তাদের ইসলাম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 তাদের ছাউনিতে ঢুকে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বললো আমরা আলখাজ রাজগোত্রের রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম বললেন আচ্ছা মদিনার ইহুদিদের মিত্র তোমরা তাই না তারা বললো জি ঠিকই বলেছেন রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বললেন তোমরা কি একটু বসবে আমি কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারি তারা রাজি হলো রসুলুল্লা সাল্লু আলয় সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন নবীজির কথা শোনার প্রতি তাদের খুবই আগ্রহ ছিল কথাবার্তার এক পর্যায়ে তারা নিজেরা নিজেদের মধ্যে বলা বলি করল ভাইয়েরা আল্লাহর কসম করে বলছি ইনিই তো সেই নবী যার কথা বলে ইহুদিরা এতদিন আমাদের শাসাত সাবধান ওরা যেন আমাদের আগে মুসলিম না হতে পারে আর একটু পরেই তারা ইসলাম গ্রহণ করলো তারা নবীজিকে বলল আমরা আমাদের দেশ ছেড়ে এসেছি কারণ তাদের মধ্যে প্রচণ্ড শত্রুতা আর রেসার্জ লেগে আছে এমনটি আর কোথাও পাবেন না হয়তো বা আল্লাহতালা আপনার মাধ্যমে তাদেরকে আবার একত্রিত করতে পারেন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 সিরাত এ বিন তাদের নাম উল্লেখ করা আছে তারা হলেন আসাদ এ বিন জুর্রা আউফ হারিস রাফি এ মালিক কুতবা এ আমির উকবা এ বেন আমির এবং জাবির এ আবদুল্লাহ রদিয়াল আনহম এই ছয় জনের প্রত্যেকে মুসলিম হয়ে খান্ত হননি তারা প্রত্যেকে হয়ে যান আল্লাহর পথে দায়ী তারা মদিনায় ফিরে গেলেন এবং তাদের গোত্রের লোকদের ইসলাম গ্রহণে আহ্বান করলেন জাবির এ বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু এই ঘটনাটি সারাংশ উল্লেখ করছেন মুসনাদ এ আহমদের একটি হারিসে তিনি বলেছেন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 কিন্তু তাকে আশ্রয় দেওয়ার মতো সাহায্য করার মতো কাউকে তিনি পেলেন না কখনও কখন বা ইয়ামান থেকে লোক আসতো মুদার গোত্র থেকে লোক আসতো রসুল্লাহ সাল্লাসাল্লাম তাদের নিকট যেতেন এবং আপন বক্তব্য পেশ করতেন সাথে সাথে তারই গোত্রের লোকজন এবং তারই আত্মীয় স্বজন ওই লোকের নিকট উপস্থিত হতো এবং বলতো কোরআ এই বালক থেকে আপনারা সতর্ক থাকবেন সে যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে রসলুল্লা সাল্লু আলাইসালামের বক্তব্য নিয়েও তারা কটুক্তি করত।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 প্রথম বছরে ইসলাম গ্রহণকারী ছয়জন ছিলেন আল খাজরাজ গোত্রের আর অন্য একটি বর্ণায় বলা আছে জন ছিলেন আল খাজরাজ গোত্রের আর বাকি একজন ছিলেন আল আওয়াস থেকে দ্বিতীয় বছরে আল খাজরাজ থেকে ছিলেন জন আর আল আওয়াস থেকে জন। এর কারণ হলো খাজরাজ গোত্রের মাঝে ইসলাম আগেই ছড়িয়ে পড়ে দ্বিতীয় মিটিংটা ছিল প্রথমবার চাইতে একটু ভিন্ন কারণ এবার বারোজন মুসলিম রাসুল্লা সাল্লু আল্লাহ ইসলামের কাছ থেকে বায়াত করেন বায়াত হলো এক প্রকার অঙ্গীকার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 তাহলে গুনাহকারীকে শেষ বিচারের দিন ক্ষমা করে দেওয়া হবে নাকি শাস্তি দেয়া হবে তা আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করবেন রসুলুল্লা সাল্লু আলিয়া যখন মোদিনায় পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় এমন কাউকে পাঠাবেন যিনি মোদিনা নমুসলিমদের ব্যাপারে দায়িত্বশীল হবেন তাদেরকে দিনই দিক নির্দেশনা দেয়া এবং মোদিনার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য রসুল উল্লাহ সাল্লু আলহ্লাম যাকে বেছে নিলেন তিনি হলেন মুসআ এবং এবং ওমায়ুর রাজিয়াল আনহু অর্থাৎ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 তখন পর্যন্ত মুসলিমদের অধিকাংশ ছিল খাজরাজ কোত্রের আউসের অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করেছিল মুস আউস কত্রকে ইসলামের দিকে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই কারণে তিনি আল আউসের এলাকায় গেলেন আওসের নেতাদের বিষয়টি পছন্দ হলো না আউসের নেতা ছিলেন সাধে বিন মুআ ও উসাইদ বিন হোজাইর মুসআ ও আস আদ বিন জুরারাকে আউসের এলাকায় একসাথে দেখতে পেয়ে সাধ এ বিন খুব বিরক্ত হয়ে তার বন্ধু উসাইদকে বললেন তুমি ওই দুই লোকের কাছে গিয়ে বলো যে আমরা চাই না তারা এখানে দুর্বল ও বোকালোকদের বিভ্রান্ত করুক আসআ যদি আমার আত্মীয় না হতো তবে আমি নিজে গিয়েই এই কথা বলতাম আসায়েদের সম্মানে নিতান্ত ভদ্রতার খাতিরে সাদ চুপ ছিলেন নিজে না গিয়ে উসায়েদকে পাঠালেন অন্যদিকে আস আদ খাজরাজগোত্রে হলেও তিনি ছিলেন আওসের নেতার মামতো ভাই সেই সুবাদে তিনি ছিলেন মুসআকে মেহমানদারি করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি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 তো যাই হোক ইহুদিদের ইসলাম গ্রহণ না করার কারণ শ্রেফ ইগো আর কিছু না মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম একজন আরব শুধু এই কারণেই তারা ইসলাম গ্রহণ করে নেই তারা ইহুদি জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত। তাই তারা আরবদের সহ্য করতে পারত না আল্লাহ সাল্লাহু আলাইসালামের আগমনের সময় পুরো পৃথিবী ছিল সিরকে লিপ্ত ছিটে ফোটা তাহিদ ছিল শুধু এই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে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 যারা তাকে মেনেছে তারা মুসলিম যারা অস্বীকার করেছে তারা অমুসলিম আওস আর খাজরাজ এই বিষয়টি বুঝতে পেরেছিল তারা দেখেছিল আল্লাহ রসুল সাল্ল আলহস্লাম আসলে ইহুদি জাতের জন্য নয় বরং তিনি সবার জন্য প্রেরিত একজন রসুল মদিনার মানুষগুলো ছিলেন খোলা মনের ইহুদিদের মতো কুটিল মানসিকতা তাদের ছিল না তাই তারা যখনই আল্লাহ রসুল সাল্লাহু আলিয়াকে দেখলেন তাকে চিনলেন এবং ইমান আনলেন চার নম্বর পয়েন্ট আউস এবং খরাজ গোত্রের লোকেরা ছিল স্বভাবগতভাবে ভদ্র এবং পরিশীলিত বলাচলে মাটির মানুষ বা ইজি গোয়িং অন্যদিকে মক্কার লোকেরা ছিল উদ্ধত অহংকারী স্বভাবের মদিনার মানুষদের এই স্বভাবের পেছনে একটা কারণ আজ করা যায় আল্লাহ আলহিউ আসলামের হাদিস থেকে অনেক পরের ঘটনা যখন ইয়েমেন থেকে প্রতিনিধি দল মদিনা এসেছিল তখন নবীজি বলেছিলেন ইয়েমেনের লোকেরা তোমাদের কাছে এসেছে ওরা ভদ্র এবং ওদের অন্তর নম্র আউস এবং খরাজ এই দুটি গোত্র মদিনার হলেও তাদের অরিজিন ইয়েমেনের বহু বছর আগে তাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে মদিনা হিজরত করে আল্লাহাল কোরআনে আনসারদের প্রশংসায় বলেছেন يُحِبُّونَ مَن هاجَرَ إِلَيْهِمْ وَلا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ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 নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনে কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম কাম সুরা আল হাসর আয়াত নয় আলোচনা শেষ করার আগে মুসাবিন ওমায় রিয় আনহর ব্যাপারে কিছু না বললেই নয় মুসআ ছিল একজন চমৎকার সাহাবি এক কথায় তিনি ছিলেন স্মার্ট তিনি জানতেন কাকে কী বলতে হবে কিভাবে বলতে হবে তিনি ছিলেন একজন অসাধারণ দায়ী দায়ী মানে কেবল সত্য কথা বলায় নয় বরং সত্য কথাকে উপযুক্ত উপায় তুলে ধরা আল্লা তালা সুরা আন্নাহলে বলেছেন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 আর লোকেদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম তোমার প্রতিপালক ভালোভাবে জানেন কে তার পথ গেছে আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন আয়াত ১২৫ এই আয়াতে আল্লাহ হিকমার সাথে দাওয়াত দেওয়ার কথা হিকমা কি ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হিকমাহকে শঙ্কায়িত করেছেন এই বলে হিকমা হলো উচিত সময়ে উচিত ভাবে উচিত কথা বলা অর্থাৎ হিকমা মানে সময় এবং পরিস্থিতির কথা মাথায় রেখে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 মুসাব মদিনায় বেশ সুপরিচিত হয়ে যান মদিনার লোকেরা তাকে বলতো মোখরেই অর্থাৎ যে কিরআ করে বা তিলাওয়াত করে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে মদিনার মানুষদের শিক্ষক ছিলেন মুসাব আর মুসাবের একটি বড় মর্যাদা হলো ইসলামের ইতিহাসে তিনি প্রথম জুমা পড়েছিলেন সেই জুমাতে চল্লিশ জন অংশ নিয়েছিল তবে মদিনায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কেবল মুসাবের একার নয় যেই ছয়জন মুসলিম সবার আগে ইসলাম গ্রহণ করেছিল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 যদিও বা খাজরাজ আর আওয়াসের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল ইসলামের দিকে আহ্বান করায় সেই দ্বন্দ্ব গুছে যেতে থাকে খাজরাজের লোকেরা আগে ইসলামের দাওয়াত পেয়েছিল কিন্তু তারা ইহুদিদের মতো আচরণ করেনি তারা তাদের শত্রুগোত্র আওয়াসকেও ইসলামের দাওয়াত দিয়েছে আজকে বেশিরভাগ মুসলিম যারা মোদিনা সেই মুসলিমদেরকে আনসার বলে জানে অনেকে জানে না আনসার বলতে আসলে দুটো গোত্রকে বোঝায় ইসলাম তাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছে যে দুটো গোত্র যেন একক সত্তায় পরিণত হয়েছে যাই হোক শেষ পর্যন্ত মদিনা দাওয়াতের উর্বর ভূমিতে পরিণত হল ইসলামের কথা মদিনার মুখে মুখে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামকে তারা এখনও দেখেননি কিন্তু সবাই আল্লাহ রসুল সাল্লাহু আলহামকে খুব মিস করছেন তার জন্য উন্মুখ হয়ে বসে আছেন মদিনার মানুষের মনে উৎকণ্ঠা দুশ্চিন্তা আল্লাহ রসুল সাল্লাহু আলয়াল্লামকে ঘিরে কেমন আছেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ রসুল্লের জন্য মদিনার মুসলিমদের এই ভালোবাসা এই অনুভূতির প্রমাণ আমরা পাই জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহর একটি কথায় তিনি বলেছেন আর কতকাল এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘুরে বেড়াবেন আর কতকাল মক্কা থেকে তাকে পালিয়ে থাকতে হবে আর কতদিন তিনি সেখানে ভীত সন্তস্ত হয়ে থাকবেন জাবেের এই কথা থেকে অব্যক্ত একটা কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তা হল রসুল্লাহ সাল্লাহু আলয় সাল্লাম কবে মদিনায় আসবেন মদিনার এই চমৎকার পরিস্থিতির রিপোর্ট নিয়ে মুস আব দাওয়াতের তম বছরে আল্লাহ রসুল সাল্লাহু আলয় সাল্লামের কাছে হাজির হলেন আর এর পরেই ঘটল ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ যাকে বলে মোর ঘুরিয়ে দেয়া ঘটনা দেমনে একটি ঘটনা সেটি হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে সেই অসাধারণ ঘটনাটি সম্পর্কে শুনব ও সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রেইঞ্জ অফ মিডিয়ার উন্নন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rangeofmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/rangeofsmidia অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডলু মিডিয়া অর্গ